আমাদের আজকের লাইন আপ আগের মতো আমার সাথে জুব এবং মাহুব ভাই আর আচ্ছা আমাদের আজকের যে টপিক সেটা হালাল বিজনেস বা হালাল বিজনেসের সাথে আপনাদের যে বিজনেসটা কয়েক বছর ধরে কথাবার্তা হয় সেটা হচ্ছে খাদ্যের ভেজাল নিয়ে বা যারা হালাল বিজনেস করতে তাদের মধ্যে অনেক নিয়ে কমপ্লেইন আসে যে আসলে হালাল বিজনেস করার ওয়ে কি খুব কঠিন টাফ এন্ড ডিফিকাল্ট এটা একটা কাইন্ড অফ মানুষকে একটা রিয়াকশন দেওয়ার মতো একটা অবস্থায় আছে তো আপনি সেই হিসেবে আপনার সাথে কথা বলবো আচ্ছা তো প্রথমত যে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 বা শুরু হাজার পনেরো তে এখানে আমরা দুইজন ফ্রেন্ড মূলত দুইজন এমনই ফ্রেন্ড আসলে একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করি প্রাইমারি হাই ইন্টারমিডিয়েট ইউনিভার্সিটি পর্যন্ত একই সাথে পড়াশোনা করা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 তখন থেকে আসলে ভেজাল খাবারের খাবনা এই ধরনের একটা নিয়োগ তখন বাধ্য হয়ে আমাকে কি করতে হয় আগে যদি অনেক অভ্যস্ত ছিলাম নানা ধরনের ভাজা পোড়া থেকে শুরু করে এই ধরনের খাবার নিয়ে বাচ্চা ছিল না কিন্তু এরপর এসে এটা নিয়ে সচেতন খাবার এবং কথা প্রসঙ্গে যেহেতু আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু তার সাথেও তারও দেখা যায় এক ধরনের চিন্তা যে আমরা আসলে কিছু একটা করতে চাই নিরাপদ খাবার নিয়ে এই আন্দোলনে আমরাও শরীর হতে চাই এবং তখন ওই সময়টাতে বারো আরেকটু পরে এসে আমি যদি দেখি তাহলে সারা থেকে আরো বেশি জাগরণটা শুরু হয় পেপার পত্রিকা মিডিয়া অনেক গণহারে আসতে থাকে এই খাদ্য ওই খাদ্য নানা ধরনের অনেক শাস্তিও দেয়া হয় একটা সচেতনতা কি তখন মানুষের মধ্যে একটা ইয়ে আসছে যে না এই ধরনের ফুডগুলা কিন্তু আমরা যখন আসবো উৎসব গেলাম যে আসলে সেফ ফুড দে এরকম প্রতিষ্ঠান কি খুব হাতে গোনা এবং সেটার পরিধিটাও অনেক ছোট শেষ পড়াশোনা তখন ওই সময়ে আমরা শুরু করি আমাদের ইয়ে নামকরণের জন্য এখানে আমি কৃতজ্ঞতা জানাই এটা নামটা দিয়েছে আমি যেটা বুঝি না এখনেত্রে সাধারণত একটা ঢোকাটা একটু চ্যালেঞ্জিং হয় বা একটু হার্ড থাকে তো আপনারা তবু কেন গেলেন আহ আপনাকে আসলে ইস বিকজ যে আপনাদের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 আমরা এটা নিয়ে আগাবো শুরুতে আসলে যেভাবে শুরু হয় শুরুতে সবাই আমাদের ফ্রুটসটা ছিল আমলিচ এটা দিয়ে শুরু করা খুব ছোট আকারে পড়াশোনাও শেষ হলো এরপরে সে দুজন আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে এটাকে সময় দেয়া এবং আমরা এখানে আপনি যে চ্যালেঞ্জটা বলছেন যেমিস্টার এসে করা এবং আমরা শুরুতে কোন ধরনের জবে আসলে না গিয়ে শুরুটাই হলো হচ্ছে এটা নিয়ে এটাতে হয়তো এক সময় যখন শুরু নেমেছি না এটা এবং এরপরে আমরা পনেরো মার্চখানে শুরু করেছি বললাম ষোলোর শুরুতে এসে সেটাকে কোম্পানি করে ফেললাম আচ্ছা তো আলহামদুলিল্লাহ এই জায়গায় আমরা আরো বেশ কিছু যেটা হয় এখানে আপনি যখন শুরু করবেন আপনার ইনিশিয়াল যে চ্যালেঞ্জটা থাকে একটা হচ্ছে অন্যায় না এখানে আমরা একটা এর মধ্যে পড়ে যায় বিলেবার মধ্যে পড়ে যায় তোমার তো মানে আগে থেকে ছোটবেল থেকে যার সঙ্গে না ওইভাবে শুরু করিতেও বললাম যে ছুটকে আনার প্ল্যান ছিল আমাদের আচ্ছা আমার একটা জিনিস একটু জানার আছে সেটা হইলো বাঙালিরা কিন্তু খুব পছন্দ করে ঠিক আছে এটা থাকার কারণে সম্ভবত আমি যাই না যে আমরা মানসিকতার মধ্যে খুব প্রবল জিনিসটা আপনার আপনি বা আপনার আপনার সাথে যারা আছে। তারা এই চ্যালেঞ্জ তারে এই রিস্ক কেন আসলে নিতে আসতেন যদি বলি যে প্রিডমিনেন্ট যে একটা সিকিউর যে ব্যাক্রাউন্ড থেকে পড়াশোনা করেছি দুজনে ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড এখান থেকে আসলে আমাদের পক্ষে যেমন আমাদের এখন যদি আমরা বন্ধু বান্ধবদের দেখি মোস্ট অব দা কেসামোটি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে কোনো ধরনের আমি সেটাই বললাম যে আমাদের ব্যাংকে আছে আমার জন্যই আমাদের পক্ষে আসলে এই দিকটাতে যাওয়া কোনোভাবে সম্ভব ছিল না दे दे के। तो तक मत इचा शुरू कर देखी प्रथम दिखे एक प्रेसर टेट कम क्योंकि पढ़ाशा शेष कर फैमिली एक समय ठीक है ढुक चे ढुकते समय लगे এই সময়টাকে আমরা বেছে নিলাম তখন শুরু করে রেখেছি এবং যারা শেয়ার হোল্ডার আছেন যারা আমাদের উপর আস্থা রেখেছে যেহেতু তারা আমাদেরকে একদম ছোটবেলা থেকে আমাদেরকে জানতো যখন তাদের কাছে গেলাম এই ধরনের প্ল্যান নিয়ে যে আমরা আগাতে যাচ্ছি তারা আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে আমাদের একসেপ্ট করেছে এবং ইনিশিয়াল তখন থেকে আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের শুরুটা বলা যায় সে তখন এবং সুটকি দিয়ে শুরু করব সেটা প্ল্যান ছিল কিন্তু যখন আমাদের এরপ্রিলে তখন শুটকি আসলে বলা যায় না নভেম্বর ডিসেম্বর থেকে উত্তরের বাতাসটা যখন আসতে শুরু করে তখন হচ্ছে সুটকির মৌসুম এই কারণে আমরা তখন মধু দিয়ে শুরু করি সাথে ফ্রুটসটা এটা হচ্ছে শুরুর গল্প দেখা যায় আপনাদের খাদ্য বা অর্গানিক ফুড মানে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন এটা বিষয়টা কি আমরা অর্গানিক যতটা ইউজ করি এটা সাথে সাথে আমরা বলি যে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 সেটা আপনার আমাদের সুটকি খেয়ে বেসেছে সুটকি সাগর থেকে আমরা কাঁচা মাছটা ধুচ্ছি কাঁচা মাছ এটা কেনার পরে এটা সাথে সাথে এটা আমরা ফ্রিজিং করি এরপরে এটা ধোয়া হয় ধুয়ে নাড়িগুড়ি একদম পরিষ্কার করে ফেলা হয় এবং ধোয়া হবে কি পানিতে ধোয়া হবে उस मेकानिकलाना धूलाबाली प्रवेश करते सुनो लवन करी लवनों केमिकल ये सूटक क्षेत्रीनिकब प्रोडक्टर क्षेत्री जावा सम्भव ना इटार बड़ो कारण हमारे मटीते चाष कर যে পরিমানে আসবে অত বেশ কিছু কেমিক্যাল চলে আসবে এবং এটার জন্য হচ্ছে আমাদের এখন কাজটা করা যে আমরা যাচ্ছি আস্তে আস্তে যতদিন অর্গানি যেতে সেফ করতে দেয় যতটা সম্ভব নিয়ন্ত্রিত মাত্রায় যে সমস্ত জায়গায় ইউজ করছে যেমন আমের ক্ষেত্রে আমরা বলি যখন আমার কৃষি সংস্থা আমাদের পক্ষে পুরোপুরি কিসে যাওয়া এখন অর্গানি কেউ সেটা হচ্ছে বলুন আমরা সেফ ফুড এর জন্য কি করে যাচ্ছি ইনশাল্লাহ কাজ করছি এবং আমাদের লক্ষ্য একদিন যখন সচেতনতা আরো বাড়বে মানুষজন এটার প্রতি আরো সচেতন হবে আমাদের পক্ষে সম্ভব আমরা ইনশাল্লাহ পুরো বাংলাদেশে এটা আমাদের ছড়িয়ে দেওয়ার ইচ্ছা ঢাকায় এসেছি আরেকটা সুখবর এর মধ্যে জানিয়ে দিই নভেম্বরের ষোলো তারিখে আমাদের বপিভাগ ব্রাঞ্চ টাও উদ্বোধন হবে আমরা ঢাকাতে আস্তে আস্তে মিরপুর ফার্মে আমরা পুরো ঢাকা ছড়িয়ে দিলো একটু পুরো দেশে আমাদের ইচ্ছা আছে আচ্ছা তো এখন আপনারা যখন করেন अपना आ, अपना अपना तो तो स्टेज कर प्रत्येक स्टेजेटीनार्कदम जिरो थे আমরা বলি সেফ ফুড দিচ্ছি এখানে খুব আপনি শব্দটা শুনেন এখানে যেসব ক্ষেত্রে আমাদের পসিবল আমাদের আপনাকে যদি একদম আপনি দাবি করেন যে আসলে আপনারেড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 আমরা যে দুধটা দিচ্ছি আমাদের দুধের খামার আটি বাজারে এখানে আমরা কয়েকটা গরু কিনে দিয়েছি এবং এখানে আমরা ভালো আমরা ইনভেস্ট করেছি বলতে পারি যে আমাদের দুধটা পাচ্ছেন এখানে কোনো ধরনের কি হবে না এই সেক্টর আমরা আস্তে আস্তে কি আমরা প্রোডাক্ট ধরে ধরে আগানো আমাদের আচ্ছা এখানে যেগুলোতে পারছি না আমি আরেকটা উদাহরণ দিই মনে করেন আমরা সরিষার তেলটা দিচ্ছি এখন আমাকে সরিষা তেলের জন্য কাঁচা সরিষা বিশ্ব সংগ্রহ করতে হবে সরিষা যে মাঠে চাষ হচ্ছে আমাদের আপনারা জানেন মানিকগঞ্জ মানিকগঞ্জপুর মাদারীপুর এই যে বৃহত্তর জোনটাতে ভালো পাবেন সিরাজগঞ্জ সরিষার চাষ হয় আমরা কি করি আমরা সরিষাটা কালেক্ট করতে পারছি সরিষার চাষের সময় এখানে যে যে পরিমাণ হচ্ছে কেমিক্যালটা এটাকে আমরা এখনো রোধ করতে পারি না আমরা সরিষা এরপর নেয়ার পর আমরা পরবর্তী প্রসেস গুলোতে এখানে কি হবে না এখানে কোন ধরনের এই জায়গাগুলো আমরা এখন পর্যন্ত কন্ট্রোল করতে পারছি তা আমাদের ইচ্ছা আছে একদম উৎপাদন পর্যন্ত ইনশাল্লাহ আস্তে আস্তে প্রোডাক্ট প্রোডাক্ট সম্ভব যাওয়ার যদি আল্লাহ আমাদের তোফিক দেয় না ট খুলতে পারছেন এখন ডেফিনেটলি যে কোনো একটা যে কোনো বিজনেসে শুরু থেকে শেষ পর্যন্ত বা শুরু থেকে যেখানে যে পর্যন্ত আপনারা আসছেন এখানে একটা অনেকগুলো চ্যালেঞ্জ ডেফিনেটলি অতিক্রম করতে হয়েছে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 কোন এক্স কি আছে কিনা আপনাদের এইটা চ্যালেঞ্জ কে আপনারা আসলে এবং আহমদুল্লাহ আমাদেরকে এখানে সহজ করছেন আমাদের জন্য কাজগুলা আমরা একদম শুরুতে যদি বলি আমরা যে প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের সবচেয়ে হচ্ছে মধু তারা খাস্ট ফুড শুনে তাদের চলে আসে আমি এই দুটো জিনিস নিয়ে বলি মধু আর ফ্রুটস এই দুটোতে আমরা যেটা অনেক চ্যালেঞ্জ করছি মধু যখন আমরা শুরুতে দিয়ে আমরা কি হতো আমাদের খুব অল্প ইনভেস্টমেন্ট আমরা শুরু করলাম কেউ একজন আমাদেরকে মধু দিচ্ছে আমরা সুন্দরবনের মধু দিচ্ছি ওখান থেকে একজন পাঠাচ্ছে আমরা সেটা এবার বোতল করে করে দিচ্ছি এরপর আসে কি যে মধুটা আপনি আনলেন প্রথমে একবার দুইবার থার্ড টাইমে মধু দিয়ে কি হলো এখানে স্বাভাবিক যেটা হয় যখন একদম উৎপাদন আপনি সরাসরি আনতে পারবেন না তখন এর জায়গায় কি তখন হচ্ছে আপনার ভেজালের এটা চলে আসে ভেজাল হচ্ছে আমরা তখন পেলাম যে না আমাদের মধুটাতে কি আমাদের যারা নিয়েছেন তারা বললো যে আপনাদের এখানে কি হচ্ছে এই ইয়েতে এটার আগের কোয়ালিটির সাথে মিললায় এটা দেবে কোন ধরনের তখন আমাদের ইয়ে আসতো যে মাথায় না এটা আসলে এইভাবে কি হবে না হয় নিজেকে করতে হবে। থেকে নিজেকে যদি আমি করতে না পারি এর পরবর্তী এটা সত্যি যে আমরা সরাসরি সরিয়েতপুরে আপনারা সবাই চেন মাওয়ার ওই পারে হচ্ছে জাজিরা আমরা জাজিরাতে গেলাম সরিয়েতপুরে জাজিরাতে গিয়ে ওখানে ধনিয়া জিরা ব্যাপক আবাদ হয় ওখান থেকে সরাসরি চাষিদের সাথে কথা বললাম যে মৌ বাক্স এসেছে চাষীরা ওখান তাদের সাথে কথা সরাসরি করে নিয়ে আসলাম। বলতামদুল্লাহ আমরা বছর থেকে সুন্দরবনের প্রাকৃতিক যে মন সেটা দিচ্ছি এবং এবার আমাদের নৌকা গিয়েছে আলহামদুলিল্লাহ আগে আমরা এটা ইনশাল্লাহ কন্টিনিউ করতে পারবো তো এটা আমাদের আলহামদুল্লা এই যে শিক্ষাটা প্রথমে যে ধাক্কাটা এটা আমাদের জন্য কি ছিল আমাদের জন্য বেশ ভালো একটা কাজ করেছে যেটার জন্য আমরা আরো বেশি সতর্ক হলাম এবং আমি দ্বিতীয় বছর করলাম আমরা লিচু একশো পিস করে অর্ডার একটা ইয়ে ছিল যে কে একশো পিস অর্ডার করতে পারবে এখানে যেটা হলো একশো পিস অর্ডার যে সমস্যাটা আসলে অর্ডারের পরিমাণ গেল অনেক বেড়ে সে অনুযায়ী কি আমাদের রিসোর্স পারসন কম আমরা তখন মাত্র ছয় জনের একটা টিম মাঝে মাঝামাঝিতে আমরা এসে দেখলাম কি আমরা সিএনজি কার বেশ কিছু জানো আমাদের পক্ষে এতগুলো ডেলিভারি দেওয়া আবার লিচু এমন পচনশীল জিনিস এটা আপনি যদি যেদিন এসেছেন দ্বিতীয় দিন দেয়া এটা নষ্ট হয়ে যাবে আপনার নষ্ট পুরোপুরি আপনার বিশাল একটা ক্যাপিটাল ক্যাপিটাল তো যাবে সাথে সাথে যাবে কি আপনি যাদেরকে অর্ডার কনফার্ম করেছেন কথা দিয়েছেন যারা আপনার অপেক্ষা করে আছে তাদের সাথে কি হবে আমরা ওই বছরটাতে বেশ ধাক্কা গেলাম আমরা করলাম আলহামদুলিল্লাহ সতেরো তেইশে আমরা হচ্ছে না এবার একশো লিচু আসলে এই যে প্যাকেজটা এইভাবে দেওয়া অর্ডারের পরিমাণ আবার আমাদের ঝামেলা আছে এটা আসলে দেওয়া পসিবল নাই এবং আমরা সতেরো আমরা তিনশো কি করলাম খাঁচা সরাসরি দিনাজপুর ওখানে আমাদের বাগান থেকে তিনশো কিছু চলে আসছে এবং তিনশো করে যারা এবারও আমরা সেই এবছর একই রে তো এটা একটা আমাদের স্ট্রিয় দিয়ে ভালোভাবে আমরা এটা উত্তর এবং আমরা বলতে পারি এখন পর্যন্ত খুব এটা ঢাকায় দে এইভাবে সম্ভবত টু থাজেন্ড ঝামেলা এই লিচু নিয়ে তোমাদের মতিজ্ঞতা তোমার কি আইডিয়া আছে নাকি শুধু ওয়াইফ না এবং যখন তাদের সাথে এত চ্যালেঞ্জিং এই এটা নিজেদের যদি লজিস্টিক আসলে ডেভেলপ না থাকে এটা আসলে টাফ নিচু দেওয়াটা আমটা দেয়া যায় কিন্তু নিচু দেওয়াটা এটা খুব পরে আলহামদুলিল্লাহ এটা আমরা চ্যালেঞ্জটা নিয়েছি ট্রান্সপারেন্ট থাকা তো বেশ চ্যালেঞ্জিং আমাদের কাছে একটা ধারণা আর মানে আম জনতার কাছে তোমাদের কাছে কি মনে হয় যে হালাল ভাবে মানে ইসলামিক্যালি টোটালি হালাল বিজনেস করা বাংলাদেশে কতটা আমাকে আপোষে যেতে হবে কিংবা মানে এরকম পরিস্থিতি আসতে পারে কিন্তু এটাতে আসলে যতটা সম্ভব আপনাদের বিজনেসিক যেটাকে মানি আমরা যে কাজটা সেটা সেটাকে আসলে সারি এর সাথে যাচ্ছে কি যাচ্ছে না সারি এর যদি সাংঘর্ষিক হয় সেটা কোনোভাবে অ্যালাউ করে না সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ এই ধরনের করে নিতে যাই না আমি খুব দুটো উদাহরণ দিতে পারি আমরা সম্প্রতি টেন টেন করেছি আপনারা জানেন দেশীয় দশটা ই কমার্স প্রতিষ্ঠান যে দশটা বড় ই কমার্স তাদেরকে নিয়ে অক্টোবরের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত টেন টেন হয়েছিল এই দশ দিন কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট ছিল আমি তখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে বাকি নয়টা প্রতিষ্ঠানে তারা ক্যাশব্যাক অফার দিয়েছে একমাত্র আমরা ক্যাশব্যাক অফারটা দি নাই এটার কারণ ক্যাশব্যাকটা এটা একদম আমাদের শারিয়াহ উপদেষ্টা জেনে আছেন। হ্যাঁ শেষম্বর আলোচনা এটা দেয়া যাবে না। এটা কোনোভাবে এলাও করে না। আচ্ছা আমরা এটা একদম ভিজিট। 쿠폰 নাকি? এই মানুষে জি 쿠폰টা এলাউড ডিসকাউন্ট এলাউড কিন্তু ক্যাশব্যাকটা এলাও না। তো এটা দিই এই মুসলিম ক্লাস অডিয়েন্সের জন্য 쿠폰 আমরা আশা করতে পারি আসলে। হাসফট থেকে। হ্যাঁ।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 ঝামেলা ছাড়া এই মানে প্রথম প্রাথমিক মূলধন কালেক্ট করা যায় এটা যদি একটা আইডিয়া দিতে প্রাথমিক মূলধনের জন্য আমরা তো বলেছি খুব ছোট আকারে শুরু করেছিলাম তখন আসলে যে পরিমাণ মূলধন এটা নিজেদের ইয়ে থেকে ম্যানেজ করা যায় এই ধরনের মূলধন শুরু করা কিন্তু যখন কোম্পানি করলো আমাদের এখানে আমরা আমি বলেছি আলোচনায় মধ্যে আমরা কিছু মানুষকে কাছে পেয়েছি এমন কিছু ভাই কিছু বড় ভাই বেশ কিছু ফ্যামিলি যারা আমাদের সাথে কেটেছেন তারা এই দিকটা আমাদের প্ল্যানটা তারা শুনেছেন এবং তারা এটার উপর আস্থা রেখেছেন এবং আমাদের এটা তারা ইনভেস্ট করেছে। এটা না হলে আমাদের আসলে এতদূর আসা সম্ভব হতো না যখন পড়েছি তারা খুপি তে আমাদের আমরা এখন পর্যন্ত কখনো আপনার জেনে কি আমরা কখনো ব্যাংক লোনে যাই না এবং আল্লাহ যদি আমাদেরকে দেখেন আমরা ইনশাল্লাহ কখনোই ব্যাংক লোনে যাবো আলহামদুলিল্লাহ কিন্তু প্রশ্নটা কিছুটা থেকে গেল যে তোমাদের তো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 যদি একটু বলি সেটা হলো এক স্টেজ পর্যন্ত আসলে ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা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 তখন কিন্তু কেউ চাইলেও আপনার ইকোনমিক যেসব ঘুরে ফিরে ব্যাংকের সাথে আপনার একটা রিলেশন যেতে হয় সব একটা এইখানে খুব হচ্ছে আসলে পুঁজিবাদী সিস্টেম সাথে আমাদের ইসলাম সিস্টেম পার্থক্য টাকা পুঁজিবাদী ব্যবস্থায় বলে যারা যে সমস্ত কোম্পানি আছেন বা এখানে কি করা হয় যে ব্যবস্থায় সে টাকাটা কি হয় সেভাবে মানুষ নিচ্ছেও এখন আমাদের এখানে বেশি কে যেখানে আমরা এভাবে আগাতে পারি না পুজো তারা বলে যে আপনারা মানি যত ঢালবেন তত মানি কি হবে আপনাকে মানি ব্যাক করবে আপনাকে খরচ করতেই হবে এটা ছাড়া আপনি আগাতে পারবেন না আমি খুব এক সহজ উদাহরণ দিতে পারি এখন আমাদের দেশে দেখবেন পাঠা দিকে এই খবরটা জানবো কিন্তু আমাদের পক্ষে এই ধরনের ইয়ে করে আমরা এটাতে কি থাকবো তখন আমাদের যেটা আমরা একটা পর্যায়ে পর্যন্ত হচ্ছে কি ঠিক আছে আমাদের যদি লিমিটেশন যায় আমি বলেছি যে আমরা কখনো ব্যাঙ্গলোরে যেহেতু ইনশাল্লাহ কখনোই যাব না আমাদের বর্তমানে ইনশাল আছেন যাদের সাথে জড়িত হতে পারে বেশ ভালো লাগে এ এটা বলা আমরা এখন ফ্রাঞ্চাইজ আর হচ্ছে পার্টনারশিপ বেসিস কি করতে চাচ্ছি আমরা যে এখন আউটলেট ওপেন করতে এখানে আমাদের আসলে দুটো প্রস্তাব একটা আমরা ফ্রাঞ্চাইজ বেসে যাব ফ্রাঞ্চাইজ পেজে খুব সহজ ধারণা হচ্ছে আমরা আমাদের দেশে সিপি দেখি বেসাই দেখি ইনারা যেভাবে যায় যে মডেলটা ফলো করে আমরা তাদের থেকে একটু আলাদা হব স্বাভাবিক ধারণা সারিআত দিকগুলো করবো ফ্রাঞ্চাইজ হচ্ছে খাস ফুড সে তার এলাকায় বা যেখানে হোক মনে করলাম যে সে মিল করে কি করলো এই জায়গাটাতে নিলো এখানকার জন্য সে আজীবন কি খাস ফুড এর ব্যানার টেস্ট করবে এখানে খাস সব প্রোডাক্ট সেল করবে এখান থেকে যা প্রফিট হয় এগুলা তার কিন্তু ফ্রান্চাইজের যেভাবে ইনিশিয়াল আমি এত বছর কি হলাম এটাতে লাভ লসে প্রফিট শেয়ার হয় ওইভাবে শেয়ার হবে ইনশাল্লাহ এই দুটো বেসিস এখন আমরা যাব আর এটা ডিটেলস জন্য যারা ইন্টারেস্টেড বা তারা থাকবে যারা আমাকে ইনশাল্লাহ নক করবেন বা খাস করে আমাদের পেজে নক করলে হবে আমরা যে ধরনের যারা এটা আমি এখানে তো যারা আমরা তাদেরকে সবকিছুই দেখাবো যে আমাদের আসলে কি পরিমান অর্ডার আসছে এগুলোর কেমন আমরা এখন কিভাবে ইনশাল্লাহ বাড়তে থাকবে আমরা যদি নিত্য বই যে আমরা যাই একটা ঘরে সবগুলা জিনিস যেন একসময় খাস করতে করতে পারে নিতে পারেন ইনশাআল্লাহ আমরা যদি আসি যে আপনার কোন গুরুত্বপূর্ণ মনে হয় গুরুত্বপূর্ণ শব্দটা যখন ইউজ করেছেন জায়গাটাই সেটা এখানে আমাদের দেশে যেহেতু আমরা তাহলে এখানে বেজাল হবে এরপর আসেন আপনার কাছে ফুড আসলো ফুড আসার পরে লজিস্টিক কি করবে এই ফুডটা ঠিকভাবে আনা এবার এটাকে আপনার গ্রাহক যখন তারা চায় তার হাতে পৌঁছে দেয়া পৌঁছে দেওয়ার জন্য আমরা এখনো পর্যন্ত জানেন যে অনলাইন বেশ যারা দিচ্ছেন আমরা মোটর সাইকেল দিয়ে সাইকেল দিয়ে দিই ঢাকা শহরে অবকাঠামোগত যে অবস্থা এবং রাস্তাঘাট বিভিন্ন জ্যাম তো আছেই এইখানে আসলে ফুড ডেলিভারি করা এটা যে কতটা চ্যালেঞ্জিং যে যারা সরাসরি এবং আমরা এখনো পর্যন্ত কখনো কোনো থার্ড পার্টিতে যাইনি এবং আমাদের পক্ষে যাওয়াও পসিবল হয়নি যেহেতু আমরা এমন প্রোডাক্ট নিয়ে ডিল করি যেটাতে দুধের আইটেম আছে খুব দ্রুত নষ্ট হয়ে যাবে আমার এবং খুব আপনাকে আবার কাস্টমারকেও হ্যাপি করতে হবে এরপর আমি যদি সাথে আসেন আমার কাছে এটা আছে সেল বা তাদের কাছে এটা তার কাছে পৌঁছানো আমি কয়জনের কাছে আমি যদি আমাদের দিনের সার্কেল বাদ দি এখানে আমরা ফুড নিয়ে কাজ করছি এখানে একটা সার্কেল কেন থাকবে এখানে তো আসলে সব মানুষেরই ফুড খাবারই আছে প্রত্যেকের কাছে আমার ফুডটা পৌঁছাতে হবে আমরা বলি যে আমরা ই কমার্স বেস একটা সাইড তাহলে এখানে মানুষ আসবে ই কমার্স তারা প্রথমে দেখবে তাদের ওয়েবসাইটটা কেমন সেটাতে একটা অর্ডার করছে এটা যে স্টেপ সেটা কতটা স্মুথ এই জিনিসগুলো তাদের নজরে আছে আমরা যেহেতু তখন কোন ধরনের পুরোপুরি এটেছিলাম সবথেকে আমরা প্রথম এবার কোরবানি দেবানি দেুটাকে আসলে কিভাবে করতে গরু চেনার উপায় সুস্থ গরু আপনি কিভাবে চিনবেন এই যে ধরনের সচেতন এই ধরনের লিফলেট আমরা উত্তরাতে হয়তো আপনার বাসায় যাওয়ার কথা উত্তরায় আমরা মোটামুটি এছাড়া এরিয়াতে কিছু দেয়া হয়েছে ইনশাল্লা সামনে শীত আসছে এখন শীতের বেশ কিছু কিছুলেট আমরা কয়েকটা জায়গায় আমাদের এভাবে রুশিয়ার যাবে আর মাঝে মধ্যে আমরা কিছু কিছু জায়গায় ফেয়ার করি কোনো একটা ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকদিন আগে হয়েছে ফেয়ার চট্টগ্রামে রিসেন্টলি দুটো করেছি এইভাবে আস্তে আস্তে আগানো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 কিন্তু থার্ড পার্টি অনেকগুলো কথাবার্তা বললাম কি ছোট থেকে হ্যাঁ ওর মানে শুরু থেকেই কি নিজেদের ডেলিভারি লজিস্টিক না থার্ড পার্টিলেবল আছে যেটা নিজেদের করতে হবে যদি হবে সেক্ষেত্রে কি এটার কোন যখন গ্রোসারি আইটেম নিয়ে আমরা স্পেশালাইজ গ্রোসারি আইটেম নিয়ে কাজ করছি আমাদের তো প্রায় প্রোডাক্ট হচ্ছে কি অর্ডারই থাকে পরিমানে এভারেজ অর্ডার পাঁচ কেজির উপর তখন আসলে নিজেদের ছাড়া কোনো ওয়ে থাকে না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 এই জায়গায় আমরা তো এখন ব্যবসা মানে চোখে আসে কারণ মানুষজন বাংলাদেশে আসলে দেখা যায় যে অনেক সময় পলিটিক্যাল ইনস্টেমিটির কথা শুনলে ফেসবুক বন্ধ হওয়ার চান্স চলে আসে সেই ক্ষেত্রে সেটা আবার একই সাথে ঝুঁকিপূর্ণ কিনা আমাদের কিন্তু শুরুটা হয়েছিল ফেসবুক পেজ কিন্তু যেটা হয় একটা মার্কেট যখন প্রথমে শুরু হচ্ছে এখানে সবসময় ডিপেন্ড করে ডিমান্ড সাপ্লাই এর উপরে আপনার যত বেশি সেখানে সাপ্লাই বাড়বে তত কি প্রোডাক্টের দাম কমবে এটা আমরা খুব সহজ একটা ইকোনমিক্স সূত্র সূত্রে জানি সবাই প্রথম দিকে শুরু হয় আপনি যখন ফেসবুকে কোন একটা আপনার নিজের পোস্ট পোস্টিং করতেন কোন একটা মানে প্রচারণা চাতেন তখন যে খরচটা হতো এখন এটা না বাড়লে ১০ গুণ বাড়ছে ফেসবুকে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 একটা ধারণা চলে এসে ফার্স্ট রান আসবে এর পরের যেটাতে টিকে থাকাতে কষ্ট আচ্ছা কাস্টমার সার্ভিস সফলতা ডিপেন্ড করে কাস্টমার সার্ভিস কাস্টমার সার্ভিস বাজে ব্যবহার জানে না অর্ডার দিছি বুঝে না বা এই ধরনের হ্যাঁ কম্পেয়ার টু আদার ফাস্টফুডের ব্যাপারেই মানুষের একটা পজিটিভ ইম্প্রেশন তৈরি হয়েছে যেমন করে হয়তো গ্রামীণ ফোনের কাস্টমার কে লোক রাখে এরকম নাকি আপনার আসলে ট্রেনিং দিচ্ছেন হয়তো ট্রেনিংটা আপনাদের প্রপার হচ্ছে বা বেটার ট্রেনিং দিতে পারতেছেন বলে আপনাদের সার্ভিসটা ভালো হচ্ছে তো এখানে আপনাদের সোফা বাংলাদেশে এখনো এই পারসেপশনটা অনেকটা বেশি এখনো মার্কেটে আছে তো মানে বিষয়টা এরকম যে তারা যেটা প্রথমে আনার চেষ্টা করি সেটি হচ্ছে তারা যেন ফিল করে হচ্ছে কি তারা এখানে কোন ধরনের যে ধরনের প্রতিষ্ঠান চাকরি বাই ধর কিছু তারা এটা নিজের একটা ফ্যামিলি হিসাবে করবে এবং আমাদের এখানে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 আমিও কি করবো খাদ্যের জন্য ফুড সেফ ফুডের জন্য কাজ করব আমার ফ্যামিলিকে আমিও ভালো খাবার দেবো এটার জন্য যেহেতু ভাইয়ারা কাজ করছে একসাথে একটা টিম হিসেবে কাজ করা যায় এবং তাদের যে ট্রেনিং এর কথা বলে নিশাল আমরা ট্রেনিং এর খুব সচেতন থাকি এবং আমরা সবসময় বলি যে প্রত্যেককে বলি তোমরা স্মার্ট হও এবং আমাদের কাছে স্মার্টের সংজ্ঞাটা কি আপনি যখন খাস্টফুডে কাজ করছেন আপনার কাছে খাস্টফুডে স্মার্টনেস বলতে কি বোঝে সে চাচ্ছে স্মার্টনেস বলতে আপনি খাস্ট ফুডস ভালোভাবে জানেন তার প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে জানেন সেটা কোথা থেকে আসছে সে কিভাবে তখন তার ধারণাটা কি হয়ে যায় সে তার মধ্যে একটা জিনিস না আসলে এরা যেটা বলছে তাদের কথার সাথে কে তারা একটা আস্থার তারা হয়তো দেখছে না ফোনের ওপারে হয়তো তারা এবারে আছে কিন্তু ওপার থেকে তারা ঠিকই যে আস্থা জিনিসটা তখন তাদের মধ্যে চলে আসে যে না ঠিক আছে আমাদের লেনার উপর হয়তো বা কি করা যায় এবং আমরা খুব ওপেন যে আমাদের এখানে সবসময় নেগেটিভ রিভিউ নেবাজার সমালোচনা এটাকে সবসময় চেষ্টা করি যে আমাদের করবেন আমরা এটাকে খুব অপছন্দ করি কেউ একজন আমাদের প্রোডাক্ট পছন্দ করেন বা কোনো কারণে সে আমাদের উপর অসংস্ক কিন্তু না বলে চলে গেল এটা চেয়ে যারা আমাদেরকে জানাবে এই অভিযোগ তাদেরকে আমরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি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 এবং আমরা যখনই বলি যাবেন আপনার কাছে এমন না যে আমি আর মার্কেট চেষ্টা অনেকে আছেন এখানে হয়তো শুরু করেন শুরু করার পর দেখা যায় যে কোনো একটা প্রোডাক্ট সোর্সিং থেকে নিয়ে এসেছে খুব কম দামে তারা কি করে দিচ্ছে বা এমন একটা প্রাইসে দিচ্ছে যেটা অন্যদের উপর কি আলহামদুল্লাহ আমরা খুব আমরা এই জিনিসটা চেষ্টা করছি আচ্ছা আচ্ছা একটা কথা আপনার যায়। আপনাত অনেক ধরনের লোক রিক্রুট করেন বিভিন্ন কাজের জন্য বাংলাদেশে আর যখন এমপ্লয়ার কেন নিবো ঠিক আছে এখানে একটা রিয়েলিটি যে বাংলাদেশের এডুকেশন থেকে এডুকেশন সিস্টেমটা এরকম যে এটা শিখে বের হয় এটা আসলে প্র্যাকটিক্যাল সাথে এত বেশি ডিস্টেন্স থাকে যে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 আমরা খুব দেখি করেছে যতটুকু ইয়ে করেছি নাইনটি পার্সেন্টের উপরে হচ্ছে কি ইংলিশের অবস্থা খুবই বাজে তারা যখন গ্রামারটা চোখে পড়ে হ্যাঁ আমাদের পেজে যখন আপনি কমিউনিকেট করবেন আপনার এখানে যে কাস্টমারটা নিয়ে আপনি ডিল করছেন যা অর্ডার করে তারা কিন্তু মোটামুটি একটা শ্রেণীর করি আপনার স্কিল থাকলে ইনশাল্লাহ আপনি কোথাও আটকাবেন না আপনার কোন জায়গায় আমাদের ভাইরা সবাই করে চাকরি নাই চাকরি নাই। চাকরি আসলে অনেক কম এটা ঠিক কিন্তু যদি স্কিল হয় আলহামদুলিল্লাহ চাকরি অভাব হবে না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 যদি কাজ করার অভিজ্ঞতা থাকে আরো ভালো এটা ছাড়াই কেউ একজন সরাসরি যে সে সরাসরি কি করছে তখন এটাকে হাতে কলমে শেখার ব্যাপারটা আপনিও যেটা বলছেন আমাদের দেশে পড়াশোনার সাথে কি হয়ে যাচ্ছে যখন সে চাকরি দিচ্ছে সেটার সাথে সে ফুট পাচ্ছে না এই জিনিসটা খুব চোখে পড়ে যে যেটাতে আসবে সেটা আমি ফুট কোয়ালিজি হোক আমি কাস্টমার সার্ভিসে যখন জয়েন করব তাহলে এখানে আমার প্রথমে চলে আসে আমার ভালো বাংলা জানা ইংরেজি জানা ভালো বাংলা ইংরেজি কিন্তু দেশে এটার উপরে আলাদা করে সেভাবে ফোকাস নাই যে কারণে অনেক সময় স্কিল থাকলে দেখা যাচ্ছে যে ছেলেপেলে যেটা আছে সেটা তারা করতে জানে না যে প্রতিষ্ঠানটা আমরা অনেক পোটেন দেখি তো এক্ষেত্রে আপনার ব্যবসায়ী হিসাবে আপনার কিভাবে আপনার সহযোগিতা করে এই বিষয়গুলো আমাদের সাথে কেউ শেয়ার করবে সচেতন একজন মুসলিম হিসেবে আসলে তো আমাদের বেশ কিছু দায়বদ্ধতা থেকে যায় দুটো দায়বদ্ধতা আমরা জানি যে আমাদেরকে আজকে যোগ্যতাটা দিয়েছেন যেতেছেন তার সন্তুষ্ট অর্জন করা সবার আগে জরুরি আমাদের এখানে আমরা কি করেছি আলাদা কিন্তু একটা রুমই বরাদ্দ রেখেছি শুধুমাত্র এখানে কি হবে করতে করতে নামাজটা কি করবে এখানে যেন আমাদের যারা আছে সবাই মিলে একসাথে নামাজটা করা যায় এবং আমাদের ব্যবসায়িক যখন বড় বড় ডিসিশন গুলো আসে এটার কিন্তু আমরা আমি আগে বলেছিলাম আমাদের সারা উপদেষ্টা যিনি আছেন আমরা যে কোনো এতে কি করি শুধু এটা না আমরা কোম্পানির ক্ষেত্রে অনেকগুলো বাধায় পড়েছে নানা দিক থেকে এসে বেশ কিছু এসে কোনো একটা প্রজেক্ট নেবো সেখানে বাধায় পড়েছি আমরা সময় আগে ওনার সাথে কি করে পরামর্শ করি যখন ওনাদের এতে সবকিছু এরপরে আমরা এটার দিকে আগাই এবং ইসলাম আমাদেরকে এটা থেকেই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 আপনি যে তার কাছ থেকে এনেছেন সেটা হচ্ছে না যে কোনোটা আমরা কি করি যখন কোন ধরনের আমাদের কখনো কখনো মানুষ হিসেবে আমাদের কখনো কোনো ভুল হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে আমরা সবসময় করতে পারি না কিন্তু আমরা এই পলিসি গুলো যাতে কি হয় এবং আমরা বিক্ষিত পণ্য আমরা সব জায়গা অনেক জায়গায় দেখবো এটা আমাদের যারা কাজ করছে আলহামদুল্লাহ সবারই কিছু আলহামদুলিল্লাহ গুলো এইভাবে দিয়ে এই জিনিসগুলো আসলে সমাজে ছড়াচ্ছে না আমাদের আস্থা জাগরে আলহামদুলিল্লাহ আমাদের অনেক সেই যে শুরু থেকে আজকে তিন চালু এখনো পর্যন্ত অনেক আছে প্রথম দিকে যখন দুই একটা প্রোডাক্টে আমরা কাজ শুরু করেছি তখন থেকে আমাদের সাথে ছিল এখনো আছে আলহামদুলিল্লাহ সো আলটিমেটলি বরকত আসলে আল্লাহর থেকে সো প্রোডাক্ট ফেরত আসলে ই-কমার্স যাবে ভালো কমে যাবে এরকম না আচ্ছা খুব সেনসিটিভ টপিক বিজনেস স্ট্র্যাটেজি সম্বন্ধে এখন ই-কমার্সে তো মার্কেটে তোমরা মানে নিচ্ছ বা সামনে প্ল্যান আছে এই মার্কেটটাতে আমরা যদি বলি আসলে ফুড মার্কেট নিয়ে সেটা দারাজ বলেন বা এনারা বলেন বা চাল ডাল আছে এরা কিন্তু একজন মধ্য সত্য হিসাবে কাজ করছে এখানে যেমন আমাদের এটা একটা মার্কেট প্লেস যেখানে খাস ফুডটা হচ্ছে কি তারাই প্রডিউসার তারা একাধারে মার্কেট আবার হচ্ছে কি তারা প্রডাকশন হাউস এই জায়গাটার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 কোন রিজিক্ট থেকে ঢাকা শহর এমন জায়গা এখানে যদি আপনি কম্পিউটার বলেন এখানে যে পরিমাণ মানুষ থাকে যে পরিমান বসবাস এখন ধরতে পারি নাই কাজে এটা আসলে কম্পিউটার আমরা বলতে পারি যে এখানে আর উৎসাহ যারা সেফ ফুড কাজ করুক এটাই আমরা চাই ঝামেলা গুলো বেশি বাড়বে সচেতনতা তৈরি হওয়া মার্কেটটা ম্যাচে তৈরি হওয়া জরুরি আচ্ছা ভাই শেষ দিকে চলে আসছি আমরা তো আর সরাসরি কি ব্যবসার দিকে চলে আসা না আপনার কোথাও দু চার বছর বা পাঁচ বছর আপনার জব টক করে এরপর একটা লেভেলে প্রফেশনালিজম গ্রো হলে তারপর ও আসাটা ওয়াইজ হবে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 তদারকি এটা করতেই হবে হতে পারে অল্প কিছু মূলধন অবশ্যই থাকতে হবে শুরুতে করবেন কেউ আপনাকে প্রথমে টাকা দিবে না এটা একদম জিরো পার্সেন্ট আচ্ছা আজকে আমাদের আজকের পডকাস্টের শেষের দিকে চলে আসছি এই ইসলামিকমান তাকে নিশ্চয়ই আমরা ভবিষ্যৎ করব তো আজকের মতো আমরা মন হয় বিদায় নিতে পারি আর অবশ্যই ফাস্টফুড থেকে একটা কুপন থাকবে ইনশাল্লাহ মুসলিম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 যে সমস্ত পরিচিত তাদেরকে বলবেন যে জিনিসটা কারণে এবং আমাদের এখনো যে নীতিতে আছে নীতিতে যেন আমরা অটল থাকতে পারি ব্যবসার ক্ষেত্রে ব্যক্তি জীবনে সবকিছুতে বাড়া দেন আল্লাহ আল্লাহ আচ্ছা তাহলে আমরা আসসালামাইকুম